সাথে রমজান পর্যন্ত হায়াতে রেখে রমজানের রোজা রাখার কফি দান করছেন অনেক কপাল পরার তো হায়াত আছে বেঁচেও আছে কিন্তু রোজা রাখার কপাল পরার নেই আল্লাহ আল্লাহক আপনাকে আমাকে হায়াতও রাখছেন রমজান মাসের রোজা রাখার তৌফিকও দান করছেন আবার অনেক ভাইয়েরা রোজা আমার বোনের রোজা শুরু করছিল কিন্তু আজকে দুনিয়াতে নাই নেই অনেকই ইতিমধ্যেই বিদায় হয়ে গেছে আবার অনেকে রোজাও রাখতেছে অসুস্থতার কারণে ভেঙে ফেলছে পরিপূর্ণ রাখতে পারে না আল্লাহক আপনাকে সুস্থতাও দান করছেন আবার অনেকে রোজা রাখি কিন্তু পরিবেশ পায় না যেইভাবে রোজা রাখা উচিত হক আদায় করে রোজা রাখার মতো পরিবেশ পায় না আল্লাহ রোজা রাখার মতো পরিবেশও দান করছেন এই ন্যায়ামাতের শুক্রিয়া কেয়ামত করুন আদায় করলেও শেষ করতে পারবো না কাজে শুক্রিয়া তো না আবার বলে আলহামদুলিল্লা আপনারা জানেন এই মাস তো রহমতের মাস মাখফেরাতের মাস জাহান নাম থেকে নাজাতের মাস নবী আলাই সালাত সালাম এই মাসকে তিন ভাগে ভাগ করছেন প্রথম দশ দিন রহমত মাস্কের দশ দিন মাফেরাত আর শেষের দশ দিন জাহান নাম থেকে নাজাত। প্রথম দশ দিন রহমতের চলে গেছে নিশ্চিত নাই দশ দিন চলে গেছে এ ব্যাপারে নিশ্চিত কোনো সন্দেহ নাই। কিন্তু পাইলাম কি পাইলাম না এ ব্যাপারে নিশ্চিত না নিশ্চিত রহমতের দশ দিন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি রহমত পাইলাম কি পাইলাম না এ ব্যাপারে একই নাই নিশ্চিত এই কথা বলতে পারি না যে নিশ্চয়ই রহমতের বাগি হইসি আমার মাফুর হাতের দুই দিন চলিয়া যাইতেছে আজকে দ্বিতীয় হাজা শাহরুখ সাবর আমরা বলতেছিলাম রমজান মাস তো সবরের মাস দর্য করার মাস আর ইনুস আবির আল্লাফাক রবুল্লা আলমিন সবরকারীদেরকে মোহাম্বাত করেন পছন্দ করেন সবরের দাম সবচেয়ে বেশি আবিরুন আজরহম বিকাইরে হেসাব আল্লাফাক রব্বুল্লা আলমিন সবরকারীদেরকে বেলা হেসাব হিসাব নিকাশ নেই আদায় করতে কষ্ট হয় কি হয় না ভাই ফসলের নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না আর যদি শীতের সময় হয় আবার যদি গোসল ফরজ হয় আবার যদি গরম পানির ব্যবস্থাও না থাকে তখন কি কষ্ট হয় কি হয় না এই ফরজ কার্য আদায় করার জন্য শবর এখতিয়ার করা ব্যবসা পুরো দমে চলছে বেচে কিনাও লাগছে ওইদিকে মহাজ আজান দিছে জোহরে সময় হয়ে গেছে কি করেন এই সময় দোকান বন্ধ করে জামাতে যাওয়া কি সবরের প্রয়োজন আছে কি নেই বন্ধুরা খেলাধুলার মধ্যে লাগিয়ে গেছে সবাই মাঠে নেমে গেছে বন্ধুরা আমিও সমবয়সী ওইদিকে আসরের কি কথা ঠিক না এই যে রমজান মাসে রোজা রাখতেছি কষ্ট হয় কি হয় না সবর হবে। পর্দা করতে সবর প্রয়োজন আছে কি নাই যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন দিন অনুযায়ী চলেন তা তো বুঝেন যে দিন পালন করতে কত কষ্ট কি যে কষ্ট আদায় করতে সবর করতে হয় কি হয় না ফরমান যে ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি ফরজ কার্য আদায় করতে ধৈর্য ধারণ করবেন সবর এখতিয়ার করবেন তাকে তিনশোটা মর্তবা মর্যাদা দান করা হবে তিনশো গুন মর্যাদা মর্তবা দান করা হবে যারা হারাম থেকে বাঁচার জন্য সবর এখতিয়ার করবে গুনার থেকে বাঁচার জন্য সবর এখতিয়ার করবে গুনার থেকে বাঁচার জন্য সবর এক করবে ধৈর্য ধারণ করবে সবর করবে কিসের থেকে বাঁচার জন্য গুণার থেকে বাঁচার জন্য যেই ব্যক্তি সবর এখতিয়ার করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলমী তাকে ছয় শত গুণ মর্যাদা দান করবেন ছয় শত গুণ ছয় গুণ করতে মর্যাদা দান করবে ছয়শ গুণ প্রত্যেক মর্যাদার মধ্যে পার্থক্য সাততমক আসমানের প্রথম এবং সাত তমক জমিনের শেষ দান হবে এই মর্যাদার এক এক মর্যাদার মধ্যে পার্থক্য সাত তবক আসমান এবং সাত তবক জমিনের মধ্যে যে পার্থক্য এক এক মর্যাদার মধ্যে এই পরিমাণে পার্থক্য হয়ে যাবে কাকে দান করা হবে যে ব্যক্তি হ্যাঁ কিসের থেকে সবচেয়ে বড় কেরাম সবচেয়ে বড় বুজুর্গি সবচেয়ে বড় আমল গুণার থেকে বাঁচিয়া থাকা সবচেয়ে সবচেয়ে সবচেয়ে সবচেয়ে সবচেয়ে বড় বুজর্গি অলিউত্ত কিসের মধ্যে থেকে বাঁচিয়া থাকা এর চেয়ে বড় অলি নেই সবচেয়ে বড় অলি সবচেয়ে বড় দামি এইটাই তো বাঁচতে পারি না এখানে হইলো পুঁজি খাইয়া ফলায় আর নেক হইলো পুঁজির সাথে বৃদ্ধি পায় বৃদ্ধি নাপক পুঁজি ঠিক থাকুক লেকিন গুনা করলে পুঁজি খাইয়া ফলায় ভেজাল হয়ে যায় পুঁজি নষ্ট হয়ে যায় কি কথা ঠিক না থেকে বাঁচা গুনার থেকে কত গুন আর যে ব্যক্তি বিপদ বালা মুসিবতের পতিত হওয়ার প্রথম অবস্থাটি ফার্স্ট সবর এক করবে প্রত্যেক মর্যাদার মধ্যে পার্থক্য আরো সে নিচ থেকে শুরু করে সাত তবক জমিনের নিচের ভূগর্ভ শেষ পর্যন্ত পার্থক্য হয়ে যাবে হাজার রমজান মাসের রোজা খরচ করছে তা কত আসি এটা হলো সবরের মাস ধৈর্যের মাস আল্লাহমার এই যে এখন আজকে ঘুমা থেকে উঠার পরই পানি বসা লাগছে দাদা ঠিক না কিন্তু খাওয়া যাবে না কারণটা কি আল্লাহ নিষেধ করছে পানি পান করতে পারবেনা আমার মা খুব খুশি হয়ে যায় কিরে যা সব দিয়ে ঠিক না করতে হবে নবী আলাই তুমি হাজি মধ্যে ফরমান নোবী হরমানি বলেন আমি যখন কোন বান্দাকে বালা পরীক্ষা করি অন্য কাউর কাছে না চায় অন্য কাউর দ্বারে না যায় অন্য কাউর কাছে না যায় আমার কাছে আমার কাছে চাওয়ার আগে আমি তাকে আমি যখন কোন আমাকে বাদ দিয়া কোন পায় হয় তার উপর আসমানের দরজা বন্ধ করিয়া দি খোলা রাখি না আমার কাছে আর কিছু নাই যাও যার কাছে চাও তার কাছে চলিয়া যাও আমার কাছে চাওয়ার প্রয়োজন নেই আল্লাহায় হওয়া আল্লাহর প্রার্থনা করা আল্লাহর কাছে আমরা চাই নিশ্চিত আল্লাহ ফুর রব আল যখন বন্দা অন্যের কাছে চায় তখন আসমানের জমাকে লক করে দেয় বন্ধ করে দেয় যে আমার এখানে আসার কোন দরকার নেই কিরে ভাই যদি স্যান্ডেলের সীতা মসজিদে গিয়ে আল্লাহর আল্লাহ আমাকে আমাকে দাও কি কথা ঠিক না কাজে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করি আল্লাহর কাছে বলেন বালা মুসিবত হল খোদা প্রেমিকদের জন্য মশক শুরু বালা মুসিবত হলো খোদা প্রেমিকদের জন্য চালা চলা পথে চলতে চায় তাদের জন্য বালা মুসিবত হলো চেতনা বর্ধক কি কথা ঠিক না কি চেতনা সৃষ্টি করে এটা কি সৃষ্টি করে চেতনা সৃষ্টি করে চেতনা বর্ধক কি কথা ঠিক না আর যারা কি ভাই এরা ধ্বংসের কারণ আর খোদা প্রেমিকদের জন্য বালা মুসিবত হল মশাল মশাল আর ধর্মের পথে পরিচালক যারা চলতে চায় এই পথে যারা হাঁটতে চায় চলতে চায় তাদের জন্য চেতনা বর্ধকা আরংসের কারণাদ হলো খোদা প্রেমিকদের জন্য মশাল স্বরূপ যারা ধর্মের পথে বিচরণ করতে চায় তাদের জন্য চেতনা বর্ধক আর মোমেনদের জন্য এটা হলো সংশোধনকারী এর দ্বারা মৌমেন সংশোধন হয়ে যায় কি কথা ঠিক না আর জন্য। এটা ফাঁসে ধ্বংসের কারণ বালা মুসিবত এর জন্য দেখবেন কোনো বালা মুসিবতের দ্বারা গুনামাফ হয় কোন বালামসিবতের মর্যাদা বলন্দা হয় আর কোন বালা মুসিবত গজবের জন্য নাজিব হয় বুঝবেন কিভাবে বুঝবেন কিভাবে এটা বোঝার কায়দাটা কি ধারণ করতে পারছেন মনে করতে হবে মুসিবাদের দ্বারা আপনার গুনাম কি মাম হইতে কথা বলেন না কেন গুনাম আবদেন মামিন قال النبي صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هام ولا حزن ولا عزن حتى شاكوا يشكو الا غفر الله ছোট একটা কাটার আঘাত খায় এর মাধ্যমে মনির রাস্তায় হাঁটতেছে এর দ্বারা তার গুনামাফ হয়ে যায় বনি আদম কোন যদি চিন্তার মধ্যে মগ্ন হয়ে যায় এর দ্বারা আল্লাহ তাকে সামান্য পরিমাণ একটু তারা অন্য হাদিসের মধ্যে ফরমান ইজা সফাকাতাম যখন কোন বন্ধার জন্য আল্লাফাকাল মতো তার আমল নাই হঠাৎ করে কিন্তু আপনি গেছেন টিকিট কাটতে আপনি পয়সা নিয়ে গেছেন থার্ড ক্লাসের কিন্তু কায়দা নাই এটা তুই রেকর্ড হয়ে গেছে এখন করবে কি করবে তখন হয়তো বা টাকা যখন বন্ধার জন্য আল্লাহ কোন পি জান্নাতের দাঁড়া দেয় যখন কোন ভিআই পি দাঁড়িয়ে দেয় যেমন এই ব্যক্তির নাম লেখা হয়ে গেছে ঢোকার জন্য যেই নেকের প্রয়োজন এই পরিমানে তো শাস হয়ে গেছে কারবার এখন ওখান থেকে নামও তো কাটার কোন তার সন্তানদের মধ্যে বালামসিবা সৃষ্টি করে আহ তার মার সম্পাদ নষ্ট করে দেয় যদি তার উপরে সবর এক সিবত কোন কি ভাই না খারাপ জিনিস না যদি রহমত যদি বালা মুসিবাদের صبر اختیار করতে পারে বালা মুসিবাদে গুনাহ মাফ হয় কি মাফ হয় গুনাহ মাফ হয় দিলাম কি কথা ঠিক না مایু সে বলি মুসলিমুন নাসাব ওয়ালা ওয়াসব আম ওয়ালা হুসনা হাতা শাওকাতু য Shaq illa ghafar Allah bi khataya bani adam কিন্তু তুমি খুশি হয়ে যাও এর দ্বারা বন্দার মর্যাদা বলন্দ হয়ে যাও আল্লাহ রহমা জাহাক আলাই বলেন একবার যদি তোমার উপরে বালা মুসিবত নাই আসে তাহলে তুমি আল্লাহ রহমতের আশাটা করো কিভাবে অথচ দেখা যায় আমাদের মধ্যে একটু বালা মুসিবত আসার সাথে সাথে অস্থির হয়ে যায় আর কিছু সহ্য করতে পারি না আর কিছু টেকতে পারি না কি কথা হয়েছে এবং সে সবর এখতি করল এবং আল্লাহ রাজি খুশিও রইলাত করছি আবার আমার দিকে তাকাই তো আমাকে অসুস্থ করত আমার দিকে না তাকাইলে তোমাকে অসুস্থ করতাম খুব খুশি পাগল কি কথা না পাগলো কি খুবই খুশি আমার দিকে তুমি তাকাইছ যদি এইভাবে একটা রাত্রে অসুস্থ অবস্থায় এইভাবে খতম করে দেয় মনে হয় যেন সে শব্দ জন্ম হইসে কি কথা ঠিক না জলদি জলদি মাফির জন্য এত সবর সবরিয়ার করো ধৈর্যদান করো রোগ ফালাই দেন আল্লাফাক রবুল্লা আলমিন তার জন্য দুইটা ফেরেস্তা নাজেল করেন ফেরেস্তাকে বলতে থাকেন আমার বন্ধা সুস্থ অবস্থায় আমি বন্ধাকে বালামসিদে ফেলাই দিচ্ছি আমার দিকে তাকায় আছে। বন্দাকে সমস্ত গুণা মাফ করে দেব আমার মালার খেলা কি কথা ঠিক না আছে কি নাই বুঝবা কিভাবে তুমি তার দুই অবস্থার দিকে তাকাও যখন যে সুস্থ সবল মুক্ত ছিল বানা মসিমাত ছিল না সেই মুহূর্তে কি আল্লাহ আল্লাহাকে সুক্রিয় আদায় করে কিন্তু যখনই বালা মুসিবতে পতিত হয়েছে তখন হাইবাত করে অস্থির হয়ে গেছে তখন মনে করবা আসলে এই প্রকৃতি আল্লাহাকে না আল্লাহের পাগল না সিবত অবস্থা আল্লাহ আদায় করতো কাজে কার মধ্যে প্রকৃত মহাব্মাত আসে কি নাই দুই অবস্থার দিকে লক্ষ্য রাখো তা সুস্থ সুন্দর একেবারে সবল জিন্দিক দিকে লক্ষ্য রাখো এবং তার বালা মুসিবত অসুস্থ অবস্থার জিন্দিকির দিকেও লক্ষ্য রাখো যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কাউকে দেখলা না দেখলা আমার মালকে তুমি আর কাউ দেখলা না দেখলা আমার শরীরটাকে কি কথা ঠিক না যদি অস্থির হয়ে যায় মনে করে মিথ্যা মিথ্যা দাবিদার ও আল্লাহ করে করে ও আল্লা কে ভালোই না দীর্ঘ পঞ্চাশ বছর বললেন আল্লাহ পঞ্চাশ বছর পরে বললেন তোর গুনাখানা মাফ করে দিচ্ছি সব গুনাফ আল্লাহ বা কিছু বললেন না জবাব দিলেন না রাত্রে একটা শিরার মধ্যে রোগের মধ্যে রোগ লাগাইছে কয় শিরার মধ্যে দেখা যায় না চুলের চেয়ে কোন একটা রয়েছে কথা বুঝছেন নবী রাত্রে একটা রোগের মধ্যে ব্যথা লাগাই ঘুমাইতে পারে না সার রাত অস্থির ঘুমাইতে পারে নাই আল্লাপ ফেরেস্তা থেকে পাঠাইয়া ওই পাড়াইলে সোনাম নবী তোর লক্ষ লক্ষ ভিতরের মধ্যে রগ আছে যেগুলি আমি সুস্থ রাখছি আল্লাহ তোর পঞ্চাশ বছর করছো আমার একটা ছোট্ট সূক্ষ্ম রক যে সুস্থ রাখছি এই নিয়ামতের মোকাবেলা তোর পঞ্চাশ বছর এবাদের মোকাবেলা করতে পারে না সক্ষম না মানে শাহরু সবর এই মাস হলো সবরের মাস এর জন্য আল্লাহ রবীন্দন সুরা আসরের মধ্যে আল্লা ফুর রব্বুল্লা আলমিন অনেক কথাই কসম করে বলছেন এর মধ্যে ফার্স্ট কসম শুরু হয়েছে এই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহকে কসম শুরু করছেন সেই ফয়সালাকে সন্দেহ মুক্ত প্রশ্ন ব্যতীত যতক্ষণ পর্যন্ত মেনে না নেবার কোন যুক্তি মুক্তি নেই ফিমা সাজারা ভাই হুম একেবারে মহাবের সাথে আন্তরিকতা সহকারে বেলা যুক্তি বেনা দর্শনে তা মেনে নেয়া যদি যুক্তির আলোকে মেনে না তোমার ইমান আমি মেনে নিলাম আত্মসমর্পণ করলাম এখানে কোন যুক্তি নাই কোনো দর্শন নাই আল্লাহ নবী যা বলছে তা হুবাহু কি ঠিক কি কথা ঠিক আছে না এই প্রথম কসম শুরু এরপর আল্লাহ করছেন এর মধ্যে সবচেয়ে বেশি কসম কাটেন সবচেয়ে বেশি কসম কাটছেন সবচেয়ে বেশি কসম কাটছেন আগে কোন জিনিসের পিছনে কাটেন এত কসম খাইয়া আল্লাফাক রবীন্দন আর কোনো কথা বলেন নেই কসম আল্লাফাকি কামিয়াব হয়ে যাবে যে আত্মাকে পবিত্র করতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে যাই হোক এই বিষয় আজকে আলোচনা করব না আল্লাফাক যদি কবুল করে আমাকে যদি তৌফিক দান করে আগামীকাল হয়তো এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব আমি যেটা বলতেছিলাম কসম শুরু হয়েছে ফালাহ রব্বিকে আল্লাহ কথা কসম করে বলছেন এর মধ্যে কসম কাটছেন আত্মশুদ্ধির ব্যাপারে সবচেয়ে বেশি কসম কাটছেন কেন বেশি কসম কাটলেন এ বিষয়ে ইনশাল্লাহ আল্লাহ ফুল্লি কবুল করে আগামী দিন আলোচনা করার চেষ্টা করব। এরপর আল্লাহ ফর আল্লাপাকি আস আল্লাপাক জমনার কসম কেন খাইলেন সময়ের কেন কসম খাইলেন সময় হইলো পুঁজি আমি হবলাম ব্যবসায়ী সময় হলো পুঁজি আমরা হইলাম ব্যবসায়ী যদি ব্যবসায়ী পুঁজিকে কাজে লাগাতে না পারে তাহলে অবস্থাটা কি হয় ব্যবসা ধ্বংস হয়ে যায় এক কসমের তাহিক করতে গিয়া তিনি এক বরফের মিলে গিয়া বরফের ব্যবসায়ীর কাছে গিয়া পল আশ্রের তফসির বুঝছেন তাদের টেনশন কি এক এক যদি ব্যবসায় সতর্ক না থাকে তার ব্যবসা সব লসা বলেন সময় হলো পুজি বরফ হলো ব্যবসায় পুজি। যদি বরফের দিকে ঠিকমতো খেয়াল না রাখো যেরকম তোমার অজান্তি বরফ সব পানি হয়ে যাবে তোমার টাকা সব লস হয়ে যাবে ঠিক তোমার হায়াতের সময় গুরুত্ব বুঝাবার জন্য কিসের গুরুত্ব বুঝাবার জন্য ভাই সময় চেয়ে বড় গুরুত্বপূর্ণ কিছু নেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সময় গুরুত্ব দেয় না খসড়া দুনিয়া ফেরা তার দুনিয়া বরবাদ আঘাতও বরবাদ যে ব্যক্তি সময় গুরুত্ব দেয় না সেই ব্যক্তির দুনিয়া যেমন এক ব্যক্তি কৃষক ভালো কৃষক খুব নাম করা কৃষক গোল্ড মেডেলিস্ট জমিও ভালো বীজও ভালো সব অল এভরিথিং তার ভালো কিন্তু যে ফসলটা রোপন করছে চাষ করছে সেই ফসলটা সময় মতো চাষ করতে করে নেই কি ভাই ফসল ভালো হবে না খারাপ হবে সার ও ভালো কি মতো হয় নাই জোরে বলেন তোমার সব ঠিক কিন্তু সময় ঠিক না সময় মতো হয়নি এর জন্য তোমার সবই লস সময়ের দাম তাহলে দুনিয়াও সময়ের দিকে খেয়াল না রাখলে বরবাদ কি বরবাদ না ভাই বরবাদ এক সাঁত্র খুব ভালো এমন কোনো প্রশ্ন নাই জানে না এই তো যাই যাই আয় যাইতে আসি এর মধ্যে পরীক্ষার হলে সময় শেষ সময় কি শেষ এখন ওগিয়া যদি যতই বলে দেখেন এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আমি জানি না আমি পারি না আমাকে ঢোকার সুযোগ দেন কি বলবে সব ব্যর্থা সময় মতো যাও নেই সময় মতো সময় মতো ইন্টারভিউ ডাক পুটছে ইন্টারভিউ ডাক যারা ইন্টারভিউতে দরখাস্ত করছে মনে হয় তুমি তার চেয়ে সবচেয়ে ভালো কিন্তু যেই সময় ইন্টারভিউ নেওয়া হবে সেই সময় হাজির হওয়া নাই চাকরি হবে সব যোগ্যতা আছে ভালো নাস্তা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নাস্তা খাওয়ার জন্য ঠিক না উনি চিন্তা করতেছে আমার নাস্তা যেহেতু ক্লাস অনেক মানুষ দূর থেকে নাস্তা করার জন্য আসে আজকের পরাটা ফজরের পর বানাবো না আজকে নয়টার থেকে পরাটা বানানো শুরু করব। যদি ব্যক্তি নয়টার থেকে পড়াটা বানানো শুরু করে সকাল নয়টা পরাটা বিক্রি হয় নাই খুব ভালো মতো বুঝবেন বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আসরের কসম কেন খাইলেন সময়ের কসম কেন খাইলেন সময় পুঁজি আর এই পুঁজিটা বরফের ন্যায় পুঁজি এ মাল কিন্তু বরফের নেয় অসতর্ক থাকবা তোমার অপেক্ষা করবে না সব নিঃশেষ হয়ে যাবে সময়ের পুঁজি স্বর্ণতুল্য না যে তুমি আবদ্ধ করবা আর তোমার বংশক্রমে থাকবে পুঁজি নষ্ট হবে না এই পুঁজি সেই পুঁজি না এই পুঁজি হলো বরফ সমতুল্য পুঁজি এই পুঁজির দিকে খেয়াল রাখবেনা কতক্ষণ করি দেখো সব পানি হয়ে গেছে বরফের টুকরো আর নেই খসড়াত দুনিয়া খসড়াত দুনিয়া খসড়াত দুনিয়া সমার দিকে খেয়াল না রাখলে কি ভাই ভাই আপনার ভিসা আছে টিকিট কাটছেন সব ঠিক কিন্তু প্ল্যান সারা সময় আছে আপনার সময় মতো ইন্টারভিউ ইয়ার এয়ারপোর্টে যেতে পারলেন না কি যেতে পারবেন বিদেশে টিকিট আছে ভিসা আছে সব আছে যেতে পারবেন না কেন সময় সময় খুব গুরুত্ব এইভাবে খসড়া না আঁকেরা যদি সমার গুরুত্ব না রাখা হয় আঁকড়া তো হয়ে যায় যেমন আমরা সারাদিন কষ্ট করতেছি এই রোজা যে কষ্ট যা চিন্তা করা যায় না মাত্র সূর্য ডোবার এক মিনিট বাকি আছে সাধনা করছেন আপনি মাত্র এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আগে যদি পানি পান করেন রোজা ভেঙ্গে ফেলেন রোজা হইল না শেষ হয়ে গেল কিসের গুরুত্ব না দেওয়ার কারণে সময়ের গুরুত্ব জহুর রক্ত এখন আপনি যদি এক শেষ দা কিয়ামত পর্যন্ত থাকেন এক শেষ দা কিয়ামত পর্যন্ত নামাজ কাজা হবে না আদা হবে শেষ রক্ত চলিয়া গেছে কে আমত পর্যন্ত শেষ দায় থাকো নামাজ কাজা আর কোনদিন আদা হবে না ছাত্র শোনো তুমি যেই দিন যে তুমি উপস্থিত থাকো ক্লাসে কিন্তু যেই দিন তোমার ক্লাসের মধ্যে যেই খাতার মধ্যে লাল দাগ লাগছে ওই দাগ আর উঠবে না আর দিনের কোন কাজা করছো যেই দিনের নামাজ তুমি কাজা করছো এই আমদ পর্যন্ত নফল পর কিন্তু কাজার খাতা যে লালটা করিয়া গেছে আর আদা হবে না সাথে নামাজ আদায় করো কাম আর কাম যতই সুন্দর মত পালন করো না কেন তোমার সময় শেষ হয়ে গেছে নামাজ কাজা কাজা কাজা কোনো দিন আদা হবে না মা শুরু হয়ে গেছে আলামতে আলামতে বার্জাক আলামতে কেয়ামত আলামতে মা তোমার সামনে হাজির হয়ে গেছে তুমি মৃত্যুর আলামত দেখা শুরু করছো এই মুহূর্তে হাজারো তো না কেন এখন তুমি হাজারো হাজারো ইমান আনো না কেন তোমার ইমান আর কাবলে কবুল হবে না কাবলে কবুল হবে না আপনার কি জানেন যে ব্যক্তি মিলিটারির মধ্যে এক ঘন্টা আগে দাখিল হয় আর যে ব্যক্তি এক ঘন্টা পরে দাখিল হয় ওই এক ঘন্টার আগের ব্যক্তি তার কি কথা বুঝেন্টে হইছে এক ব্যক্তি এক ঘন্টা আগে যে ব্যক্তি এক ঘন্টা আগে সে তার সেই কি তুমি যদি এক ঘন্টা আগে দিনের মধ্যে আসো যেমন ধরে নাও লিস্ট হইতে আছে আর এক নাম্বার আগে লেখাও তাহলে তোমার নাম্বার তো দুই হইল পাঁচ হইলো না কি বলা ঠিক না নাম্বার তো লেখা হইতে আল্লাহর দরবার কি কত আগে কি কত আগে কি কত আগে তুমি লিস্টির মধ্যে এক ঘন্টা পরে ঢুকতে চাও কেন এক ঘন্টা আগে ঢুকো না আমি কথাটা বুঝাতে পারি না এক ঘন্টা আগে ঢুকো এক মিনিট আগে ঢুকো এক মিনিট পরে ঢুকতে চাও কেন আল্লাহ আস জন্য সমার কসম খাইছেন খসড়াতলা খেরা সমার মধ্যে আমরা যে কাজগুলি করি সময়ের ব্যাপারে সুন্দর উদাহরণ দিছেন সুন্দর একটা উদাহরণ এক শিকারই শিকার করতে গেছে শিকার করতেছে। শিকার করতেছে তার তুনির মধ্যে তুরি ছিল তীর শস্য পরিষ্কার পানি এখন মনে হয় পাখি পানির মধ্যে আছে ওই শিকারি তুনির থেকে তীর বের করে বারবার বারবার। যে ছায়া ছবি মরে নেয় আবার গুলি করে আবার গুলি করে যখন গুলি করা, শেষ শেষ তীর যখন তুরির থেকে বের করে ওই ছায়ার উপরে মারছে হঠাৎ খেয়াল করে দেখে আমি এতক্ষণ গুলি করছি একটা গুলিও করতে পারি না কিন্তু আর বাকি নেই আল্লামা গজ্জালুর রহমতুল্লাহ বলেন সময় হলো তোমার প্রত্যেকটা তুরির এক একটা তীর প্রত্যেকটা মুহূর্ত তুরির এক একটা কি তীর এর দ্বারা তুমি আকর্ষণ করতেছে দুনিয়া শিকার করতেছি ছায়ার পিছনে ঘটতেছি ছায়ার পিছনে ঘটতেছি কিন্তু যখন মৃত্যু চলে আসবো দেখতে পারবো আল্লাহ হয়তো বুঝে আসবে ঠিকই কিন্তু তখন আর তুরির মধ্যে না আসরের কসম খাইছেন আল্লাহ রুমির আহমি এই সময় গুরুত্ব বুঝাবার জন্য আরো সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন খুব গুরুত্বপূর্ণ এক রাখান সে চাষ করার জন্য গেছে কলসি উনি কলসি উঠাইলো উঠায় দেখতেছে কলসির মধ্যে সুন্দর মার্বেল অনেকগুলি কি ওই ব্যক্তি চিন্তা করতেছে আল্লাহ অনেক অনেক মানুষকে টাকা দেয় পয়সা দেয় স্বর্ণ দেয় আর আমাকে রাখান তার মাটির মধ্যে পাওয়া মারবেল দিয়ে গুলাইল বাস মারে গুল্লি বাস গুলাইল বাস বুঝেন না ও যে গুলি বা মানে ছটকা মারতেছে মারতেছে মারতেছে মারতে প্রায় মারবে শেষ বাকি হঠাৎ তার এক বন্ধুর কাছে শহর দেখার জন্য শহর ঘুরতে গেছে ঘুরতে ঘুরতে ঘুরতে করতে শহরের সুন্দর সুন্দর বিল্ডিং আজিব আজীব কায়দা জীবন শহর দেখে নাই ঘুরতে ঘুরতে গিয়া দেখে এই বাজারের মধ্যে একটা দোকান সবচেয়ে সুন্দর আকর্ষণীয় সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর আকর্ষণীয় সেই স্বর্ণের স্বের কি সুকেশ আছে স্বর্ণের সুকেশের মধ্যে একটা স্বর্ণের পাত্র আছে বাটি আছে আর স্বর্ণের সেই বাটির উপরে তার একটা মারবেল দেয়া আর কিচ্ছু নেই দোকানের মধ্যে বিদ্রুপের হাস ইনশাল বলবো তেত্রে ইনশাল্লাহ আসতেছে যাই হোক আমি যেটা বলতেছিলাম মিসকে হাস দিছে একটা তাচ্ছিল্যর হাস দিছে দোকানদার দিকে বলাছে সে বুঝছে বলছে কোন প্রশ্ন করবে তার কথার ভঙ্গিরের মধ্যে প্রশ্ন আসে বোঝা যাইতেছে বলছি হাঁটছো কেন হাঁটছ কেন ই হাঁস কোন কারণ নেই কল না তোমাকে বলতেই হবে তুমি হাঁসছ কেন নিচ্ছি তোমার হাসের মধ্যে কোনো কারণ আছে কারণ তোমার হাসনা কেন হাঁসো বলো না ভাই এমনিতেই হাঁটছে আমাকে মাফ করে দেন আমি গ্রাম্য মানুষ জীবনে শহরে আসি নেই আপনি আমাকে কিছু বলি এর এমনিতি আমি এমনিতেই হাঁসি না তোমাকে আমি কিছু বলবো না তুমি বলো তুমি হাঁসছো কেন কারণটা কি বলি আমি কারণটা জানতে চাই পাগল এর জন্য হাসছি তাহলে কেন আমি পুরা শহর ঘুরলাম আপনার দোকানের যে কোনো ভালো দোকান এই শহরের মধ্যে নাই কিন্তু আপনার স্বর্ণের পেয়ালার মধ্যে মার্বেলটা রাখছেন কেন আপনি মাথা ক্লাব সারা পাগল ছাড়া আপনি স্বর্ণের পেয়াল মামড় লাগবেন কেন আহ আমি হাঁটছি তাহলে কি বল তুমি এটা মার্বেল বলতেছো তাহলে হ্যাঁ মার্বেল বলতেছি বের করার সাথে সাথে দোকানদার দাঁড়ায় গেছে নিচ্চ বাসার সন্তান হবে এই জিনিস পাইলো ভয় পাইতেছে। কিন্তু যত রিসিপশন বাড়াইতেছে আদর বাড়াইতেছে তখন ওর মনের মধ্যে মনে করতেছে যে এইটা লৌকিকতা না এটা বাস্তবতা আমাকে সর্মান শ্রদ্ধাটা সে বাস্তবেই করতেছে যখন সে বুঝছে মানুষের মার্বেল ঈশা তোমার ওই মানিক সমতুল্য পড়তেটা হায়াতের পড়তেটা সেকেন্ড তোমার মানিক মানিক এই মানিক সমতুল্য হায়াত দিয়া তুমি জান্নাতের বহুত মানিক ক্রয় করতে পারো যেমন একবার সোবাহান্লাহ আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা ন্যাকে দ্বারা ভুড়িয়া যায় একটা ন্যাকের মূল্য আল্লাহ নবী আলাই হয়ে যায় তার যে মূল্য হবে একটা আলহামদুলিল্লাহ লেকিন আমরা গুলাইল বাস বাড়িয়া বিনা বেহুদা কাজে সমস্ত মানিকগুলি মানিকগুলি মালিকগুলি হারাই ফলাইতেছি হারাই ফলাইতেছি কিন্তু মানিক কোন কাজে লাগাই না যখন মালিকের পরিচয় পাব মানিকের পরিচয় পাব তখন আর হায়াত পাওয়া যাবে না আল্লাহর আসরের কসম কাটছেন খবরদার সময় গুরুত্ব দিও সময় মূল্যায়ন করিও সময় হলো পুঁজি তোমরা হলো ব্যবসায়ী খাবরদার এ ব্যবসায়ী তোমার কিন্তু পুঁজি হইলো বরফের অসতর্ক হওয়া সব গলিয়া যাবে সতর্ক থাকবা লাভ করতে পারবা এই বরফের সব সময় চলিয়া যাইতেছে আমাদের হায়াত কিন্তু প্রতি মুহূর্তে নতুন হায়ার হায়াত কিন্তু পুরান না হায়াত কি নাই নতুন হায়ার কিন্তু বুঝি না যেমন কোনো ব্যক্তি প্রবহমান একটা নহরের দিকে না কেন কি দেখতেছে আচ্ছা প্রতি পানি দেখে না পুরান পানি দেখে আসলে সে কিন্তু সেকেন্ডে নতুন পানি দেখে পুরান পানি না যেমন এক ব্যক্তি নহরের দিকে মাঝখানে সে নহরের মাঝখানে কিন্তু পুরান পানি শেষ সে প্রতি সেকেন্ডে দেখে নতুন পানি কিন্তু সে তো মনে করে একই পানি দেখি সে মনে করে একই পানি দেখি কারণ আগের পানি এবং পর পানির সাথে এত সিদ্ধান্ত সম্পর্কটা এত গরিব এত কঠিন এবং এত কাছে নতুন এবং পুরান পার্থক্য করা যায় না কিন্তু যদিও পার্থক্য করা না যায় কিন্তু আমি প্রতি সেকেন্ডে নতুন পানি দেখি পুরান পানি দেখি না ঠিক আমরাও প্রতি মুহূর্তে নতুন হায়াত ব্যবহার করি পুরান হায়ার শেষ হয়ে যায় কেমন কেমন আচ্ছা বরং আমাদের হায়াতটা কিসের সাথে সম্পৃক্ত সাথে যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ হায়াত থাকবে যতদিন হায়া শ্বাস ঢুকবে ততদিন আমি বাসবো যদি শ্বাস না ঢুকে আমি শেষ যদি শ্বাস না বের হয় কথা বলেন এ ব্যাপারে আমরা সবাই একমতটা দিই মত ভাই দেখেন খুব খেয়াল দেন নতুনটা টানলাম পুরানটা কিন্তু শেষ পুরান হায়াত শেষ যেহেতু আমার হায়াতে সম্পৃক্ত হায়াত শ্বাসের সাথে আমার শ্বাস ঢুকবে তো হায়াত আছে হায়াত শেষ এই ব্যাপারে আমরা সবাই একমত আমি ঠিক না তাহলে আমার হায়াত নতুন নবায়ন হয় সেকেন্ড আমার হায়াত কি হয় নবায়ন হয় সেকেন্ডে পুরান হায়াত শেষ নতুন হায়াত ঢুকে প্রতি হায়াত নতুন আমি আর নবায়ন করব না তোর হায়াত নবায়ন করব না আমি আর রেম করবো না আমি আর দ্বিতীয়বার তোর হায়াত নাকের মধ্যে ঢুকাব না কারবার কি হয়ে গেল শেষ হয়ে গেল সবচেয়ে দামি কি আল্লাহা কি বলছেন লাইন সাকার তুমি দাম না তুমি না যে নেমাতে শক্তি আদায় করবে নেমাত যার দ্বারা মানুষ লাভ করতে তাকে আমরা কি বলি নিয়ামাত যার দ্বারা মানুষ কি হয় উপ বলি কি কথা ঠিক না তাহলে শ্বাসের চেয়ে হায়াতের চেয়ে বড় নামাত আপনার কথা বলেন কপ পক্ষে এই প্রমাণিত কি হলো হায়াত নতুন এ ব্যাপার আমরা সবাই একমত আর মানুষের কাছে হায়াতের চেয়ে বড় নেমাত আর কিছু নেই সবচেয়ে দামি হলো হায়াতের নেমাত হায়াতের নেমাত্র আল্লাহ বলছেন আজাবুল আল্লাহ আল্লাহ কিসের তাই সেকেন্ড যদি আমাদের নবায়ন হয় তাহলে আদায় করতে হবে এবার বলেন অবস্থাটা কি যদি করেন তাহলে কম্পে শ্বাসে একবার আল্লাহর জিকির করতে হবে আল্লাহ একবার জিকির করলেও করতে হবে না শুক্রিয়া আদায় করবেন কিভাবে এর জন্যই এর জন্যই শ্বাসের জিকির শ্বাসের জিকির কেন করা হয় শ্বাসের সাথে আর আল্লাফুল আলম পূর্তি নিয়মাতের সুক্রিয়তা করতে বলছেন এর জন্য তোমরা শ্বাসের জিকির করি অভ্যস্ত আল্লাহ তোমরা সময় গুরুত্ব দিও এর জন্য আল্লাহাদ আসরের কসম কাটছেন সময় চলিয়া যায় ফুটটি সেখান দেখি না যেরকম ওই ঘড়ির কাটা টুন টুন করে বা আসলে যদি আমার হায়াত থেকে কমিয়ে যাওয়া আমার এত কোটি মিনিট আমার হায়াত এটা সংখ্যা আছে কি নাই এক মিনিট যাওয়া ওখান থেকে হ্রাস পাওয়া এত লক্ষ মিনিট আমার হায়াত আমার ভাগে আছে এক ঘন্টা যাওয়া ওখান থেকে হ্রাস পাওয়া যায় না কার কত সেকেন্ড কার কত মিনিট কার কত ঘন্টা কার কত দিন জানি না এটা আমার জানা নাই কিন্তু যত সেকেন্ড যায় অত হায়াতের পুঁজি কমে যত মিনিট যায় যত ঘন্টা যায় যত দিন যায় যত বছর যায় কমতে কেন এমনি আসছে দেখা সাক্ষাৎ করার জন্য বেশ ভালো কথা আমার কজব করার জন্য যখন আসবা এর আমাকে আলামত দিও আমার কাছে একদিন দেখা তাহলে কিরে ভাই হাজ আসেন কেন তোমার যান কবচ করার জন্য আপনারা বললেন আমাকে বার্তা না দিয়ে আসবেন না তিনটা বার্তা দিবেন তাহলে হ্যাঁ তো বার্তা তুমি খেয়াল করো নাই আমি তোমাকে তোমার চেহারার মধ্যে ছিল আকর্ষণ চেহারার মধ্যে ছিল কি আকর্ষণ চামড়া ছিল খুব স্কিন ছিল খুব সুন্দর ধোতরা বানাই দিছিস তোমার কাছে আমি আসি নাই এজন্য বার্তা আসিয়া গেছে বার্তা চলিয়ে আসছে সময় চলিয়া যাইতে আছে আসো সময় চলিয়া যায় এই তো সময় চলিয়া ইন্দান এই জন্য সময় কসম কাটছেন সময় গুরুত্ব দিয়ে zikir askar kariyen aur mazhab mein zaba radhiyallahu ta'ala qaal qaal rasulullah sallallahu alaihi সময় গুরুত্ব দেয় দুনিয়া দ্বারা সময় খুব এর জন্য ভাইও চরমা মুজাহিদ জানা আছে সময় গুরুত্ব দিয়ে মানুষ দুনিয়াবি কামিয়াবি করার জন্য গুরুত্ব দিতে হবে আখেরাত কামাই করার জন্য গুরুত্ব দিতে হবে গুরুত্ব গুরুত্ববিহীন কোন কাজ যায় না পশিয়া গেছে সময় মতো এমাদত না করার পরে এমাদত সব নষ্ট হয়ে গেছে রুকুতে যতটুক সময়ের দরকার সময় দেন নাই কে আমে যতটুকু সময় দেওয়ার দরকার সময় দেন নাই সময় শেষ কেমন সময় কি ভাই আছে কি নাই রুকু এক জিনিস মধ্যে কেয়াম এক জিনিস সময় এক জিনিস রোজা এক জিনিস রোজা সময় এক জিনিস চলিয়া যাইতে আছে আল্লাহ কুন ফিল মাসাজিদ বিল মাসাজিদ অর যুলানা তাহাব্বা ফিল ইস্তিমাল আ যালিকা ত্ব্বরক আলাইহি অর যুলুন দাআতু ইমরাতুহু যাতু মানসিবিন ওয়া জামালান ফাকাল ইন্নী আখাবুল্লাহ অর যুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকাতলাতা আলামা শিমালুহু মাতুন ফিয়ামিহি অর যুলুন যাকারাল্লাহ খালিয়ান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযা আল্লাহ কেয়ামতের ময়দানে ইল্লা সাদের কোন ব্যবস্থা নাই এই গাছের কোন ছায়ার ব্যবস্থা নাই কোন ব্যবস্থা নাই ব্যবস্থা নাই সব ওই কেয়ামতের ময়দানে আল্লাপাক সাত ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে আয় বন্ধা ওর মধ্যে যে যুবকের জৈবনটা এখন জৈবন কাল আছে এখন সময় চলিয়া যাইতে আছে মুরুবীরা যদি আমার জৈব কি করল আমার জৈব কি করলো রাস্তার মধ্যে লাঠি ভর দিয়া ভর দিয়া ভর দিয়া সাহিত্যিক ছিল করুন দৃষ্টিতে যুবকদের দিকে তাকাই বলতেছে হে আমিও তোমাদের মত একজন জুয়ান ছিলাম তোমাদের মত যুবক ছিলাম এই রাস্তা হাঁটতে হাঁটতে আমার জৈবা দাড়িগুলি সব পাকাইয়া পড়াই আজকেও সেই বাড়ির দরজা দেখতেছে। নামছিলাম এই বাড়ির থেকে এক সময় নামছি যখন চেহারার মধ্যে দাঁড়িয়ে ছিল না এই গেটের মধ্যে থেকে সময় নামছি যখন দাঁড়িয়ে ছিল পাকা ছিল না তারপর এই থেকে নামতেছি এখন কাঁচা তুড়ি পাকা শুরু আমার সবাই চলে আসে সব আগের মতো যতই চেষ্টা করো না কোন যুব তোমার উপরে এই নিয়ে মাতার লক্ষকে এখনো রাখিয়াছি সে খবরদার ব্যবস্থা বছর এ বাদতার কাছে খুবই প্রিয় সময় চলিয়া যায় ইতিহাসে রমজান শুরু হইলো দশ দিন চলিয়া দশ দিন চলিয়া গেছে জানি না রহমান পাইলাম কি পাইলাম না আমি কথা মাফ করাইতে পারলাম কি বললেন মাফ করিয়া না আমার মাওলায় এত দয়ার মাওলা এত মায়ের বান মাওলা ইজা তাব আল আব্দুতাব আল্লাহ আলাই ক্বানসা الحفاظت ما كانوا كتل نسميام عليه وانسا جواريهم ما امنت من الخطايا وانسا ما كانوا من الارض وما من السماء مقام السما حتى, حتى الياج يوم القيامه لا. حتى لا يشهد او كما قال النبي কবুল করিয়া নাইহি এবং অঙ্গ প্রত্যঙ্গ যেই গুনা করছে সেই গুনাকে অঙ্গ প্রত্যঙ্গ যে গুনা করছে সেই জমিনকে ভুলাইয়া দেওয়া হয় এবং দুনিয়ার মধ্যে মধ্যে আজকে মাফরাতের দুই দিন চলিয়া যাইতে আছে আমরা দোয়া করি মামলা আমাদের গুনা খাতা মাফ করিয়া দেয় তার থেকে তার চেহারা ঘুরাই ফলাইলো ঘুরাবার পরে কিছুক্ষণ পর কাদো কাদো অবস্থা চোখের মধ্যে পানি অবস্থায় তার দিকে বলতে আসে আল্লাহ জান্নাতের অনেকগুলি দরজা আছে যে দরজা সব সময় খোলা থাকে না অনেক সময় বন্ধ থাকে কিন্তু আল্লাফা রায়বাকারিদের দিকে তার হাকে প্রশাসন যে ব্যক্তির আল্লাফকি সারা দিনে গুণা করে আল্লাপাকারা রাজনা ডাকি থাকবে ডাকি থাকবে গাছ থাকার তো আল্লাহ গোটা দুনিয়ার রহমান করোল্লা গোটা দুনিয়ার মানুষকে হদায়ত দিয়া দাও আল্লাহ যাদের কবলে হেদায়ত না ওদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ না জালু কবি وبقامين شورورهم الله وقاصيف الله على اولوهم عدايك وعدايه الدين اهديهم اين النبي يكون صالح اهديهم اين النبي يكون صالح اهديهم اين النبي يكون কবুল করে কবুল করে না মা দাদা সহ তামিয়ার মা করে দাও তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম রব্বির হাম হুমায়কিরামায়সামিন